আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাহি হুমায়ুন রহমাতুল্লাহ আল্লাহির সূত্রে বর্ণিত তিনি বলেন মাইমুন ইবনু সিয়াহ আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞাসা করলেন হে আবু হামজা। কিসে মানুষের জানমাল হারাম হয় তিনি জবাব দিলেন যে ব্যক্তি লা ইহা ইলা সাক্ষ্য দেয় আমাদের কিবলামুখী হয় আমাদের মতো সালাত আদায় করে আর আমাদের জবেহ করা প্রাণী খায় সেই মুসলিম অন্য মুসলমানের মতোই তার অধিকার রয়েছে আর অন্য মুসলমানদের তাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ইবনু আবু মারিয়াম ইয়াহমা ইবনু আয়ুব রহমতুল্লাহ আল্হী আনাস ইবনু মালিক রাজু আল্লাহ তাল্লাহ্ন সূত্রে নাবী সাল্লা সাল্লাম হতে অনুরূপ বর্ণনা করেন